এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এর তাপসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসির কোরআন আল্লামা হাবিবুল্লাহ মেসবা শুনুন খন্ড এটাই যদি সত্যি বাস্তব তাদের অবস্থা হয় লাবাতনুল আর এদের সঙ্গে যুদ্ধ না করে মাটির নিচে চলে যাওয়া উত্তম এরা এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবে এরা এই দুনিয়াতে মানবতা প্রতিষ্ঠা করবে আরেকটি জ্বলন্ত ঘটনা আপনারা বারবার শুনেছেন তারপরও বলতে মনে চায় যে হুজুর সাল্লু আলাইহে এক মামলা হুজুরের কাছে আসলো। কোরআশের বনি মকজোম গোত্রের একটা মেয়ে ফাতেমা মকজমিয়া বনি মকজুম গোত্রের চুরির দায়ে আসামি সাব্যস্ত হয়েছে এবং হাত কাটার বিচার হুজুর কি করলেন কোরআশ বংশের অনেক শাখা আছে তার মধ্যে একটা শাখা হল বনি মকজম বনি মকজম শাখারে হলো আবু যাহ বনি মকজম শাখার হল আবু জাহাই হুজুল সাল্লু আলহিহি ওসাল্লামে যখন কোরআন শরীফ নাজল হয়েছে ওয়াহি নাজল হয়েছে এবং এই আওয়াজ আল্লাহাট সমস্ত গোত্রের কানে পৌঁছে গেছিলেন সমস্ত লোক সাফা পাহাড়ের পাদেশে একত্র হয়ে আছে আল্লাহ আমাকে তোমাদের তথা তামাদ ওয়ার্ল্ডের প্রফেসর হিসেবে আমাকে দায়িত্ব ভার দান করেছে আমি তাম ওয়ার্ল্ডের জন্য শিক্ষক প্রফেসর কেউ পড়ছে রাজি আসবে না আমার কাছে আবু ফকর বলে হ্যাঁ আমি তৈয়ার বড় সম্ভ্রান্ত ফ্যামিলির লোক ওসমান বলে আমিও তৈয়ার শ্রেষ্ঠ ধনির ছেলে সেও কি তৈয়ার মাসার দিনে আমায়ের বলে আমিও তৈয়ার একদিন যে পোশাক পেঁধেছি দিদিন সেই পোশাক আর দ্বিতীয় দিন পরিধান করে না ফ্যাসনে বলছেন সেও করতে ও তাই থেকে নির্বাসনে আছে বলে আমিও কি এখন শিক্ষক ছাত্ররাও কি পড়াবেন তাল্লা দিয়ে খালা করেন শরীফ কি পড়াবেন তাহলে পাঠ্যসূচী তৈয়ার কোরআন শরীফ হুজুরের পড়াইবে সাহবার কি এখন মাদ্রাসা দরকার না এখন মাদ্রাসা সরকার হল বনী মকজুম পুত্রের আবু জাহেল এখন আবু জাহে মিয়া মাদ্রাসা বানাইয়া দেবে হুজুর সেখানে পড়াইবেন এই পরিস্থিতি আছে সম্পূর্ণ আনটি পরিস্থিতি ওই বনমজুম পুত্রের আবু জাহেদের ঘনিষ্ঠ আত্মীয় আর কামনে আবি আর কামাল মখজুমি আর কামনে আবি আর কামাল মকজুমি ওই যেখানে আবু জাহেদ সেখানে আবু জাহাবের ঘনিষ্ঠ আত্মীয় সে বলে আমার জন্য কথার প্রসঙ্গ আসছে এই জন্য বলছি ওই যে ফাতেমা মেয়েটা চুরি করছে সেও কোন গোত্রের আবু জাহেদার গোত্রের গোত্রের সমৃপ্ত ফ্যামিলির মেয়ে এখন তাদের একটা মেয়ের হাত কাটা যত টাকা জরিমানার এখন হুজুরের ক্ষেত্রে সুপারিশ করবে কে এই সাহস তো কাহারো কি সবাই শেষ পর্যন্ত তালাশ করে সাব্যস্ত করেছে তালাশ করে সব্যস্ত করেছে হুজুর সাল্লাই পালক ছিল এক লাখ চব্বিশ হাজার সাহাবায় রাম যত সংঘাতদের সংঘ মতান্তরে তার মধ্যে একজন সাহাবির নাম তরী হয়ে আছে ফালাম্মা আজাদ মধ্যে আম্মা জান হাজরত আয়সা বলেন হুজুর ইন্তেকালের পরে জায়দ জীবিত না সেনাপতিত্বের দায়িত্ব আদায় করতে গিয়ে তিনি মোতার ফান্ত শাহাদ বরণ করেছেন হুজুরের ইন্তেকালের পরে যদি জীবিত থাকত তাহলে আমার বাবা কখনো খালিফা হইত না জায়দে খালিফা হইয়া যাইত আর সে জাইদের ছেলে হুজুরের সব ছেড়ে আদরের তৎকালীন নাতি ওসায়ামা এভে জায়দ ও সতেরো বছর বয়সে হুজুর যাকে রোগের যুদ্ধের মোকাবেলার জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন এবং সেই যুদ্ধের সবার সৈনিকদের মধ্যে চারিজন খালিফা আছে আবু বকর আবহাওয়া কর অমর আছে। সেনাপতিগুলোকে ও কেউ কেউ হুজুরের ইন্তেকালের পরে প্রশ্ন করতে চেষ্টা করছে তুমি গুণার পিঠে থাকবা আমি পায়দল হাঁটায় তোমাকে বিদায় সম্বোধন করব এগুলো ওসামা তার কাহিনী বলার এখন আমার সময় আমি একটা ঘটনায় বলে দিতে হবে সবাই দৃষ্টি পড়লো যে ওসামার মাধ্যমে সুপারিশ করানো কাটা না অল্প বয়সের ছেলে তারা সুপারিশ চেয়েছে গভীর চিন্তা না করে হুজুরের খেদমত যত জরিমানা লাগে সব আদায় করবে তারপরে যাতে নেতার হাত কাটা না যায় একথা শুনবার সাথে সাথে মুখমন্ডল চেহারা মোবারক লাল পিলা হয়ে গেছে এবং কপালের দুই ধারে হয়ে গেছে হুজুর যখন রাগ হইতেন চেহারার সেই কাইফিয়া হাল আর অবস্থা হতো তাই ঘটেছে রাগ বললে হুজুরের চেহারা রং কিরকম হইত রং কেরকম হইত রকম হইত এই খবর আপনারা রাখেন আলহামদুলিল্লাহ এই খবরও আমরা কি রাখি আর যারা পৃথিবীর যত নেতার পূজা করেন নেতার কোন খোঁজখবর রাখেন কি হালে আছে কি অবস্থায় আছে হুজুর সাল্লাম চুল মোবার পয়টা সাদা হয়েছে চিন্তা সাদাই আমরা আপনি আপনার বইয়ের মাথার চুল কয়টা সাধা হয়েছে খবর রাখে আরে নিজের গালে দাঁড়িয়ে পয়টা সাদা হচ্ছে এই খবরও তো রাখেন না আর হুজুরের চুল মুবারক কয়টা সাদা হয়েছে এই খবরও কি কে রেকর্ড হয়ে যাবে হুজুরের চুল কেরকম ছিল নেতার খবর তো রাখেন না নেতার পাগল না বুঝছেন হুজুরের চুল মুবারক লাগা দিল কাতাতে শব্দটা বড় ফাসানো ঘাসানো না এটা তর্জমা ফাসানো না। জটা চুল কি ছিল আপনারা তো বুজুর্গের আলামত বানাইছেন জটা চুল না একেবারে কাঁটার মত পিলারের মতো দানো ছিল না হুজুরের চুল নিতান্ত কোকরা সাইজ করা মনোরম আকর্ষণীয় চুল মোবারক ছিল জনাবাহ সল্লাহ তুমি যাকে ভালোবাসো তার ছবি ক্যামেরার মাধ্যমে দেখানো যাবে প্রেম আর ভালোবাসার বিনিময় ছবিতে দেখানো যাবে না আমাদের হুজুরের হার হার হার আমরা কি করেছি রেকর্ড করেছে সাহেব একরাম আমরা সব এখানে বসে বলতে এখন হুজুরের জঁটা চুল ছিল না এখন আমরা জাঁটা চুল যে খুব ভক্তি করি হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন সে আমাদের নজদিক পৃথিবীর সবচেয়ে বড় ধোকাবাস যে আসবে তার কি নাম হবে দজ্জাল বলে দজ্জাল এখন হুজুর আমাদেরকে পরিচয় যে তার চুল হবে যা দে তার চুল হবে জাঁটা দজ্জালের চুল কি হবে তাইলে এখন যারা জটা চুলোলা খুলনার রাস্তা দিয়ে ঘুরে এরা গজ্জালের খালা তো ভাই গজ্জালের ধোসর কি বলেন সে হলো বড় জটা এরা হল কি ছোট জটা আর আপনারা তো বলতেছেন বাবা কি বলতেছেন আর আল্লাহ নবীর দরবারে এরকম জটা এক ব্যক্তি এসেছে আস আসম আস আসমরা তার চুল এরকম ময়লা জটা আল্লাহ নবী তাৎক্ষণিক নির্দেশ দিলেন এক্ষনে যাও কেটে ছেটে চুল ওয়াশ করে সুন্দর করে আস ঝট পরিষ্কার করে সেই হুজুরের দরবারে যখন হাজির হলো হুজুর বলতেছেন ইঙ্গিত করে আহাজা শান তুমি যখন শৈতানের বেসে এসেছিলাম তখন তুমি সুন্দর ছিল না এখন সুন্দর তাহলে জাঁটা চুলকে আল্লাহ নবী কি বলছে শয়তান আমরা বলতেছি বাবা আবার আরেক আছে দানে কি কি করে জাঁটা বানা কি বলেন মাস্তান সাহেব কি ভাই লা কলক দাঁড়ি হয়ে গেছে কেউ এরকম করে না হজরত দরবার এরকম এক দাঁড়িকে জাঁটা বানায় আসতে একলো অমর তোর হুকুম করার মতো লোক না বলা লোক সঙ্গে সঙ্গে হুকুম করলেন এক্ষুনি কেছে নিয়ে আসাও কেছি আমার সঙ্গে সঙ্গে তার জট ধরা গছ গছ করে কাটলেন আর বললেন আহাজা যা এখন তোমাকে সুন্দর দেখায় আর না তুমি একটা ভল্লুক ছিল ফালিফতুলির ভাষা হল বললু ফজু আর আমরা বলতেছি মাস্তান সাহেব বাবা সালামান কি বলেন আল্লাহ হদায়ত করেন হিদায়তের গুরুজ আল্লাহ পয়দা করে দেন কথা চলতেছিলহরা মোবারক লালফিলা হয়ে গেছে না হজুর সাল্লাই মানে হজ্লাহ হাত কাটার আইন এটা কি আমার নির্ধারণ করা এটা কি কোন মানুষের সাব্যস্ত করা এই সীমানা দিয়েছেন আল্লাহ আকাশ পাউদ্দুল্লাহ তোমরা লঙ্ঘন করতে চাও ইহুদ নাসারা হালাক হয়ে গেছে তারা আইনের দৃষ্টিতে গরিব আর বড়দের মধ্যে পার্থক্য করেছে গরিবের খুব খুব বিচার বড় কি নাই বিচার নাই গত কয়েক সপ্তাহ আগে আমার নয়কালের শহর বড় মার্শিদে তফসির মা হয়েছিল একজন পুরাতন হিমাম সাহেব আইসাব আল হুজুর আগে আমার একটা অবস্থা ছিল এই মসজিদের সামনে জুতা চোর পাইলে নিজেরও মনে করতে দুটা চেকটা মাই যাবে কিন্তু এখন আমি ছেড়ে দিচ্ছি বললাম যে আপনার সোরের পক্ষ হয়ে গেলেন নাকি বলে না সোরের পক্ষ হয়ে গে আমার ভিতরে একটা পরেশানি আছে এবং তিনি আমার কাছে দাবি করলেন এই পরেশানিটা আপনি সবার কাছে পৌঁছানো আমার মনে হয় দরকার উনি আমাদের কথা বলছেন বলে যে একটা চোর জুতা চুরি করে কি জন্য হ্যাঁ অন্যের দায় গরিব মানুষ পুরো তিন জুতা চুরি করে বাস্তা বাইডা বিক্রি করে তার সংসার চলে আর জন্য আমি ইমামসাট শুদ্ধ পাগল হয়ে যাই ব্যস্ত হয়ে আর আমার প্রথম কথা মুসল্লিদের মধ্যে এরছে গেছে ঘুষ খুব লাখ লাখ টাকা ঘুষ খেতেছে তাদেরকে কোনোদিন জুতা মারা তো দ্রুততা তাদের দিকে আমি এত তীব্র দৃষ্টিতে অধিকার আমার ছিল না আমি খালি গরিব মারিদের জন্য আসি এই জন্য আমি দিয়েছি বড় আমি মারার জন্য একদিনের যে পরিমাণ জাতির তহবিল তাসকায় সব উপর একত্র করলে তার পরিমাণ হবে আর এই বড় চুলগুলি রেহাই করতে চলে বলেন করে মানে হদিল্লা বহুদিন আপনারা হালাত পেয়ে গেছে দৃষ্টিতে বৈষম্য করার কারণে তোমরা ইসলামে চাভু করতে চাও হতে কি কথা চলতেছিল আজের তারেখ প্রধানমন্ত্রী সব আইনের উদ্দেশ্য সন্তান তার ঘরে কি হয়ে গেছে পায়দা হয়ে কিন্তু নিতান্ত গোপনে সন্তানটি লালন পালন করেছে আম্মাজান ইব্রাহিম আলহালামের মতো ব্যক্তিত্ব দুনিয়াবাসী পেয়েছে আমরা পেয়েছি বাবার কারণে না মারো ছিল আরে বাবা তো আমি করলে সন্তান দুনিয়াতে আসতেই পারিবে না যদি গোপনে লালন পালন করে সন্তানকে যদি বিশ্ব মানবের সামনে উপহার না দিতে ইব্রাহিম আলাইলামের মতো ব্যক্তিত্ব কি বিশ্ববাসী পাইত ইহুদিরাও বলে আমাদের মুরব্বী খ্রিস্টানরাও বলে আমাদের মুরব্বী আরে হিন্দুরা পর্যায়ে বলে ইব্রাহিম থেকে আমাদের ব্রাহ্মণ শব্দ আসছে আল্লাহ বলে তোরা দাবি কর ইব্রাহিমের পন্থী তোরা দাবি করো ইব্রাহিমের পন্থী তোরা মা কানা ইব্রাহিমিয়ালা ইব্রাহিম ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না যেহেতু তোরা কেউ অজায়ালামকে খোদার ছেলে মনে কর কেউ জিশুকে খোদার ছেড়ে মানে করো ইব্রাহিম তো শেরেকের মোকাবেলা করার জন্য গাইরুল্লার মোকাবেলা করতে গিয়ে আগুনে নিক্ষেপ্ত হলেন দেশ থেকে দেশান্তরিত হলেন দেভিল থেকে মিশর গেলেন সেখান থেকে ফালিসে গেলেন আজে তার মাজার সেই জেরুসলাম নগরের থেকে ২০ কিলোমিটার দূরে সারে আল খালিলে অবস্থিত মুসলিমা ইব্রাহিম কি ছিলেন হানিফ ছিলেন হানিফ মানে হানিফি মজাবনা বাতুলের সঙ্গে তার কোন আফোষ ছিল না বাতুলের সঙ্গে তার কোন আপস কি মুসলিমা মুসলিমা মানে আপনাদের আল্লাহ ছাড়া কোন গাইরুল্লার সামনে তিনি মাথা নাত কি তাহলে সেই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাহাত শেষদা করবে না কোন পীরের কবর সজদা করবে না দুর্গা শ্রেজা করবে না দরগা সজদা করবে না এমনকি নবীর হুজরের মাজার সরিবা করবে না সে হলো ইব্রাহিম পন্থী যে ফির পূজা কর ফির চলিতা কর বাবাকে তো করে করে করে আবার সেই শিরসাবির বিদি ফিরনি ফিরনি কেও দয়া কি করে কদমবতী করে ফিরনি আর কি আবার সামনে মহিলাদেরকে আনা হয় বোরখা গাছ দিয়ে আসলে দালালে চিৎকার করে এখানে কি মনে করোমাদেরকে আমাদের দিনের উকিল তোমরা যদি ভূতির মতো বোরখা বসে থাকো মক্কল না লে বাবা কি করে ওকাল করবে এই জন্য বোরকা শহর বাবাকে চেহারা দেখাও তাহলে তুমি তোমাদের উকিল হইতে পারবে এই বাংলার জমিনের ভন্দামি চলে তাহলে ইব্রাহিম আলাইলামের মতো ব্যক্তি পেয়েছি আমরা কি পুরুষের উচিল না মহিলার উচী আব্বার উচিলা না আম্মার উচিল রান ইস্তেহার ইচ্ছা দার্শনিকদের চিকিৎসাবিদদের চিকিৎসার প্রতিযোগিতার যোগ থেকে বেশি প্রতিযোগিতা করে চিকিৎসা করতে পারে এবং প্রসিদ্ধ মেডিকেল সায়েন্টিস্ট ছিলেন হাকিম জালিনুস তাঁর শিষ্যরা কত জঘন্য রোগ কিভাবে চিকিৎসা করবে এর ছিল প্রতিযোগিতা কিন্তু তখনো পর্যন্ত জন্ম অন্ধকে চোখ দেওয়া জন্মকুষ্ঠ রোগের রোগ মুক্তি করার মতো চিকিৎসা ব্যবস্থা তাদের কাছে ছিল এবং মরাকে চিন্তা করার তো প্রশ্ন উঠেই না আল্লাহাকালিলামকে আল্লাহাক এমন মজাদা দান করলেন সমস্ত ডাক্তারদের মাথায় অতুবুল আকমহাবল আবার আছেন জন্ম অন্ধ এবং রোগের উপরে হাত গুলিয়ে তিনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতেন মরাকে কোনলা বললে মরা সঙ্গে সঙ্গে সমস্ত ডাক্তারদের মাথা হ্যাঁ হয়ে গেছে তারা মেনে নিয়েছে এটা প্যাগাম্বরী শক্তি ছড়া হতে পারাম তার যুদ্ধে ছিল হাকিম আসলাতুল বা যাকে ইংরেজিতে ফ্ল্যাটও বলা ফ্ল্যাটের সময় ছিল হজরত আলহী ইসালাম মুহসা আলহী সালামকে ঠাকাবার জন্য বহু চিন্তা করে প্রশ্নের জবাব করে উপস্থিত হয়েছেন হজরত আব্দার বা আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ করবার আলম যদি নাকি কামান পরিচালনা করে আসমান যদি কামান হয় এবং বিশ্ববাসী যদি তার টার্গেট হয় মানুষ বাঁচবার কোন উপায় আছে কিনা মূস্লামে একেবারেই সহজ যে কামান চালাবে তার টার্গেটের মোকাবেলায় না যায় তাকে যদি জড়াইয়া ধরা যায় তাহলে তো আর সে গুলি করতে পারবে না এখন আল্লাহ থেকে দূরে না গিয়ে ফাফির্লাহ বন্ধা যদি কি আল্লাহ কাছে চলে যায় তাহলে তো আল্লাহ তরফ থেকে আসতেই না। তখন ফ্ল্যাট বলতেছে যে আমি বহু চিন্তা ভাবনা করে আপনাকে ঠেকাবার জন্য প্রশ্ন তৈরি করে এনেছি কিন্তু এই প্রশ্নকে এত ইজি আর সহজ পানির মতো করে আপনাকে বয়ান করে দিলেন এটা আল্লাহ নবী ছাড়া আপনার বেঙ্গ থেকে এটা কিছুতেই সম্ভব নয় এ আশারে বহু হাতে হাটে আশা আরে ভূত রসুল করিম সাল আলহিসাল্লাম যখন নবী হলেন তখন আরবদের মধ্যে লিখার সঙ্গে যোগাযোগ কম ছিল বটে লেখক তারা স্কুলের পাওয়া যে করে দু একজন লেখকের কথাই পাওয়া যায় যেমন মক্কা নগরিতে আঁকা এমনি নভল কলম দিয়ে কি করত এবার আমি ভাষার থেকে আরবিতে তহরিত কিতাবকে কি করতেন ভাষান্তরিত করতেন এরকম দুই চারজন রাইটার লেখক পাওয়া যেত কিন্তু কাব্যগীতিতে কবিতা গান গজলে তারা বড় পরাদর্শে ছিল বনে তারা লেখাপড়া জানে না তাদের গান বড় সুন্দর নতুন নতুন গান তারা করে বেড়ায় পাণ্ডিত্যপূর্ণ গায়ক আরবে ছড়ানো ছিল যাদের কবিতা এখনো ইউসিটির বড় বড় ডিগ্রি লাভ করতে হলে দর্শন করতে হয় স্টার্টে করতে হয় ইমরাউল কয়েজ জহির তরফা এইভাবে বড় বড় এবং তাদের কবিতার মধ্যে কত সুন্দর ছন্দ হেফা নবদি করা কিন্তু আল্লাপা রসুলকে এমন এক সাদা সরল কিতাব দান করলেন যেটা গদ্য নহে বদ্য যেটা চলে না সাহিত্য বলতই চলে এবং সে কিতাব কবি সাহিত্যিকদের সামনে চ্যালেঞ্জ করে দিল পা যদি এটাকে আল্লাহর কালাম তোমরা মনে না করে মানব রচিত কথা মনে করো তাহলে এর একটা সুরাই তোমরা লিখা দাও বা এরকম একটা কিতাব লেখা দাও আর একটা একটা এরকম একটা পেশ করে দাও কিন্তু ব্যর্থ হয়েছে তারা তারা মোকাবেলার জন্য রণাঙ্ঘনে এসে যুদ্ধ করে নিজের আত্মভূতি আর জীবনকে বলি দিতে তৈরি হয়েছে কিন্তু তার মোকাবেলায় কেতাবলিক সাহসকেই করে একটা ঘটনা বলেই আমি সামনে অগ্রসর হয়ে যাব বদরের যুদ্ধ যখন নাকি সংঘটিত হল মুসলমান মোকাবেলায় দাঁড়িয়ে গেছে নাফরিদের দল মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে তৈয়া শিখ সেই মুহূর্তে মক্কা শরীফে বয়স বৃদ্ধ মুরব্বী উমাইয়া কাতারেদের পক্ষ থেকে যুদ্ধ করতে এসেছে নব্বই কোথায় তার বয়স সেই আইসা নেতাজির কাছে উপস্থিত হল নেতাজি তো চিনছেন আবু জাহের আসলে আবু জাহের না তার নাম হল আমর এভিনে ইসাম ইসামের পুত্র আমর বুদ্ধি শুদ্ধি একটু বেশি ছিল এজন্য জন্য জাতি তাকে উপাধি দিয়েছে আবুল হেকাম আবুল হেকাম আবুল হেকামের ভাবতে হল বুদ্ধিজীবী সমিতির চেয়ারম্যান বুদ্ধিজীবী সমিতির চেয়ারম্যান কিন্তু ইসলাম তার বিপরীত উপাধি দিয়েছে তাকে আবু জাহেদ মূর্খ জাহে হায়াকার সমিতির চেয়ারম্যান তাকে আসে বলতেছে আমার তুমি নিশ্চিত থাকো আমি মোহাম্মদের মোকাবেলায় লড়াই করতে এসেছি লড়াই না করে বাড়িতে বেরো যাবো না জীবন থাকবে আর যাবে তবে তোমাকে একটি কষ্ট করব আমি জিজ্ঞাসা করব তুমি আগে মানা তার হাবলের শপথ খেয়ে বলতে হবে যে তুমি সত্য ছাড়া মিথ্যা বলো এরকম কেউ বাবারের দোহায় দরকার দোহাই এরকম দেয় না তারাও লই শপথ করতে হচ্ছে আল্লাহ পর্যন্ত চিন্তা করার মতো বুঝ বিবেচনা তাদের ছিল না তখন আবু জাহেদ হওয়া দাদি যে প্রশ্ন করেন আমি সত্য ছাড়া মিথ্যা বলব না করতেছে তখন উমাইয়া জিজ্ঞাসা করে যে মোহাম্মদ আমাদেরকে যে দাওয়াত দিতেছে এই দাওয়াতকে সত্য না হিক্ষা এই সংক্ষেপে প্রশ্ন ধার্যবার আবু জাহেদ বলেন যে আমি শপথ করে বলতেছি সে যাই দাওয়াত দিতেছে এটা সম্পূর্ণ যথাযথা সত্য তখন উমাইয়া বলতেছেন তাহলে মোকাবেলা কেন কেন যুদ্ধ করব কেন তখন আবু জাহেল আসল সত্য কথা প্রকাশ করতেছে জানাব মোহাম্মদ বনি হাসম গোত্রের ছেলে আর আমরা বনি মকজুম গোত্রের সন্তান কালকে বনি মকজুমের কিছু আলোচনা হয়েছে বনি হাসম গোত্র কোন ভালো কাজ করলে আমাদের পত্র ছিল না প্রতিযোগিতা করি তার চেয়ে আরো আকর্ষণীয় তাক লাগানো কাজ করেছিল কোন সময় তাদের সামনে মাথানাথকি করেনি এখন তাদের বংশ থেকে একটা ছেলে প্যানম্বরের দাবি করেছে উচিত ছিল আমরাও একটা ছেলেকে তার মোকাবেলায় প্যানম্বরের দাবি করাবে এটাই ছিল নীতিগত মোকাবেলার পদ্ধতি কিন্তু আপনি জানেন এই ছেলে জন্মের পর থেকে ৪০টি বছর পর্যন্ত পুরা জাতির মধ্যে এমন বিশ্বস্ততা অর্জন করেছে এমন আকর্ষণ অর্জন করেছে সবাই তাকে আমিন সাদেক সত্যবাদী বলে এবং তার চেহারার মধ্যে যে আকর্ষণ রয়েছে এবং তার কথার মধ্যে যে জাদু রয়েছে এখন এর মোকাবেলায় যদি আমরা আমাদের পুত্র থেকে কোন ছেলেকে পৈমঙ্গলের জাদু করি তাহলে এই ছেলের মোকাবেলায় টিকানো সম্ভব কি এটা খেল আর কাঁস এই জন্য সেই পথকে পরিহার করবে কিন্তু বংশের মর্যাদা তো নিচু করা যাবে না আমাদের বংশ কোনদিন গণিরভাষণ পুত্রের সামনে মাথা মতো করে নাই আর সেই বংশের ছেলের হাতে হাত দিয়ে আমরা যদি মুসলমান হোক তাহলে আমাদের বংশের মান মর্যাদা থাকবে এই জন্য জান থাকবে আর না থাকবে বংশের ইত্যুত রক্ষা করতে হবে তার মোকাবেলা করতে হবে হুমাইয়া বলে তুমি সত্যি বলেছো বংশের মর্যাদা রক্ষা করতে হবে আর এখন দুনিয়াতে যত মারামারি হানাহানি যত প্রতিযোগিতা যত লড়াই যত রাজনৈতিক হানাহানি সব কিছুর মূলে তাই নেন কি বলে অন্য দল যত ভালো কাজই করুক কখনো মেনে নেওয়া যায় মেনে নেওয়া যাব যেহেতু তারা আমার দলে কি নয় আমাদের দল তাদের কোন কথা স্বীকার করবে তাদের কোনো গুণ মেনে নিবে এটা কখনো হতে কি পারে না এটাই তো রাজনীতির খেলা তাহলে সম্পূর্ণ আবুজাহিনীতামসা কি যা চলছে সম্পূর্ণ কি আবু জাহিনী তামসা চলতেছে মানে সেই ছেলেটি জন্ম হওয়ার আগে তার আব্বা যান ইন্তকাল করে গেলেন ছয় বছর বয়স মা হয়তো চকার খড়ি কলম হাতে দিবে সেই মুহূর্তে আম্মা যান বিদায় হয়ে গেলেন তার কাছাকাছি সময় আট বছরের অতিক্রম হতে না হতে দাদা জান বিদায় হয়ে গেলেন এখন তার পৃষ্ঠপোষক হল কে আবু তাহলে আবু তাহলে চাষা কিন্তু আবু লাহাবও আছে আবুল আহাব হল মক্কার একজন দুরজুয়া চাষা ধনী চাষা মারোয়ারি চাষা আর আবু তালেব হল একদম গরিব চাষা কিন্তু মক্কা শরীফের সম্ভ্রান্ত লিডার এবং নেতা আব্দুল পরে আবুত এখন হুজুরের পৃষ্ঠভূষক হুজুকে আবু হবে কারণ যিনি মানবকুলের কুলের হবে। তিনি আবুল আহবের ঘরে লালিত পালিত হবে। আবুল আহবুরের ঘরে হবেন এটা কখনো হতো কি এই জন্য ক্ষুদ্র তাকে আবুল তালেবের ঘরে পৌঁছিয়ে দিয়েছে তা তালেব তো এমন এক নেতা নিজের সংসারে চালাইতে গিয়ে না প্রযোজনা করেছে চাষা কিন্তু আবুল আহাব আবুল লাহাবগুলো হল একজন বুর্জুয়া ধনী চাষা মারোয়ারি চাষা আর আবু তাহলেব হল একজন গরিব চাষী কিন্তু মক্কা শরীফের সম্ভ্রান্ত লিডার এবং নেতা আব্দুল মতলেবের পরে আবু তাহলে এখন হুজুরের পৃষ্ঠপোষক হৈলকে আবদ্ধ হবে কারণ যিনি মানবকুলের মুরব্বী হবে তিনি আবুল ঘরে লালিত পালিত হবে। আবুল আহাবের ঘরে হবেন এটা কখনো হচ্ছে কি বলে না এই জন্য কুদরত তাকে আবু তালেবের ঘরে পৌঁছিয়ে দিয়েছে আবু তালেব তো এমন এক নেতা নিজের সংসার এসে চালাইতে কি পারে না ব্যর্থ সুজুর আবু তালেবের ঘরে পা দিয়েই বলতেছে চাষা আপনি অনেক ছেলে পেলেন আমি আপনার উপরে বোঝা বলতে কি চাই ছেলে পেলে বসে আপনার একটা ছেলে আমার ভাই আমার জিম দেন। আমি সকাল সকালবেলায় উঠি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ম্যাচ দুম্বা গরু ছাগল নিয়ে বনে যাব। এবং চড়াইয়া বড়ায় আয় না মানুষের বাড়ি বারে পৌঁছে দেব মানুষ যা তার বিনিময় খ্যাতি দেবে আমিও খাব আমার ভাইকেও আমি কি করবো খাওয় আপনাদের প্রশ্ন জানতে পারে আমাদের এত প্রদেশের ছোট্ট নেতা নেতাগুলিও তো তার কোনো অভাব থাকে না আর মক্কেশ্বরী এত সংক্রান্ত নেতা লিডার নিয়ে তার সংসার চলে না ছেলে খাওয়াইতে পারে না এ আবার কোন ধরনের নেতা কারণ সেটা তো জাহিনীতিক যুগের নেতা ছিল নেতৃত্বের বিনিময় জাতির কোন তহবিলতা স্বাগ্র করা জাতিকে ধোকা দেওয়ার কোন অভ্যাস তাদের কাছে একমাত্র কি করা রুজি রুটি কামাই করার ধনসম্পদের কুমির বানার একটা পথ বেছে নেওয়া তাহলে কি পরিমাণ উন্নতি অগ্রগতি হলো জাতির আর বিশ্ববাসীর নিচেরা যোগ দিয়ে দিলেও কিছু চিন্তা করতে গিয়ে কাহার উপরে বোঝা বলেন না বরংের ছেলে একটা জিম্বা নিয়ে আনিলেন কারণ পায়গাম্বর কাহারো কঠার নেশা থাকবে না স্বয়ং ক্ষুদ্রত তাকে লালন পালন কি করবেন তালাস করেন পেছনে মূসা আলহিসামকে ৩০ বছর পালাক ছেলে হিসেবে সেরমুল লালন পালন করেছিল তিনি যখন নবুয়তের দাও আপনারা শাহী দরবারে উপস্থিত হলেন সেরাউন আর কোনটা তালাশ না করে সরাসরি হিট বছর পর্যন্ত তোকে আমি পালক ক্ষতি খাওয়াইছি আমার কেউ তুই তাজা হয়েছ তুই এখন দিতে আসতেছ তুই আরো নিমক খারামি করে গেছ ওই খোঁটা দিল পিস তাৎক্ষণিক জবাব দিলেন ফেরাউন সাহেব अपने आपनार्पू उग्र करा खन कि आपनार तहबिल राजकोषे तहबिलखान खवन एवं संपदा आशलो कानी इसराइली गरीब श्रमिक देटाइया मध्यम यार कमिर गमार वंशर लोक के खाटा संपदशाली हुई তাহলে সেই বংশের একটা ছেলেকে কেক খাওয়াইলেন আপনার খোটা দিতে ফেলো না করে সেই ছেলের তো কিছু উজুল পেললো তার বংশকে কেক খাটাইলেন আর সে একটা ছেলে কেক খাওয়াইলেন তাহলে সেই ছেলে কিছু উজুল করলো এখানে খোটা পড়াতে দিতে কি আপনার আছে কোরআন বলেছ আপনি খোঁটা দিতে কি পারেন না কি বলেন কতটা পয়গম্বর ছাড়া তোমার ওয়ার্ল্ডের এত বড় জগন্যতম এক নায়কের বিক্রেতারের সামনে এইভাবে কথা বলে দেওয়া ফেরাম লাজবাব হয়ে গেছে তো ফিজুর সাল্লাহামকে আবু তালুক খাওয়াইছে এরকম কথা যাতে বলতে কি না যেই বয়সে কলম হাতে থাকবে সেই বয়সে মেশ আর ছাগলের খুঁটি নিয়ে পাহাড় পর্বতমালায় ছাগল বেড়াধুম্বা নিয়ে ঘোরাফেরা করতেছে তাহলে পড়ালেখার কি সময় ছিল না পরবর্তীতে ব্যবসা ফাদে সকাল থেকে বিকাল পর্যন্ত গ্রাহকের সঙ্গে ঝামেলা করা পড়ালেখার কোন সুযোগ ছিল পড়ালেখার কোন সুযোগ আল্লাপাদ দেয় নাই কারণ যার স্টাচ সরাসরি বাড়ি তালা হবে মজুদি আবার কেউ তাকে পড়াইবে টড়াইবে খটা দিলে এটা হচ্ছে কি পারেন এই জন্য সুযোগ পান নাই নয় বরং আল্লাপাদ পড়ার দেওয়া শাহর কাছে পড়ার সুযোগই তাকে কি করেন নাই এবং চল্লিশ বছর বয়সে পৌঁছার সাথে সাথে আল্লাপ এমন পড়ানো তাকে পড়াইলেন তিনি জাতির সামনে আসা সর্বপ্রথম ভাষণে বলতেছেন আল্লাপা নী রব্দে আমার উস্তাদ আমার শিক্ষক পেলেন পরবার দিগারে আলম ফাঁকা হাসানা তালিমি আমাকে উত্তম শিক্ষা দান করেছেন প্রতি থেকে কামক পর্যন্ত আনওয়ালা মানবের মুক্তির জন্য নাজাতের জন্য যতগুলি এলে আমার জ্ঞান প্রয়োজন আছে সবগুলি আমাকে আমার আল্লাহ দিয়েছে। শিখে দিয়েছেন আদানের দিদি আমাকে এমন সভ্যতার তালিম দান করেছেন এমন কৃষ্টি কালচার তাহাজিবর্তামাকের শিক্ষা দান করেছেন सभ्यता उत्तम कृष्टि सरब क्षेत्र जान खाद्य मंत्री आते नौला भरते खाइते को खाना शेष करते बसते एरकालीम आस्त्र मंत्री आ পুরুষ কাপড় কতদূর কিনতে হবে মহিলা কতদূর কাপড় কিনতে হবে কোন কোন অঙ্গ ঢাকতে হবে সতর্কার সীমানা কতদূর এর কোন শিক্ষা দিকতে আমাদের বস্ত্রমন্ত্রী প্রসাদ মন্ত্রীর কাছ থেকে পাওয়া যাবে এ শুধু নামে কি নামের খসমা দিচ্ছে পোশাক মন্ত্রী এই মন্ত্রী সেই মন্ত্রী কিন্তু এটা কতদূর ঘুরতে হবে কি ঘুরতে হবে কার কি পরিমাণ হতে হবে এর কোনো খোঁজখবর তাদের কাছে কি আর এটার সম্পূর্ণ যথাযথ শিক্ষা দিয়েছেন কেউ জান সাল্লাহ মহিলা কতদূর কাপড় পিনতে হবে কতদূর ঢাকতে হবে পুরুষকে পরিমাণ কিনতে হবে ঢাকতে হবে এর বিস্তারিত শিক্ষা নবী দেয় না নবী শিক্ষা কার কাছ থেকে পেয়েছেন রব্বি ফাহা তা রব্বি ফাহা তা আল্লাহ আমাকে উত্তম সভ্যতা উত্তম কৃষ্টি উত্তম আদক্ষ করেছেন তাহলে করেছে যার উত্তম সভ্যতা উত্তম তাহাজি আর আল্লাহ পাকের সত সেই কালামে পাক আমাদের সামনে কি বলে এবং আমাদের দাবি আমাদের বংশ পবিত্র কি বলেন নাদিমত আছেন বংশ ঠিক আছে তো জন্ম ঠিক আছে না ঠিক নাই আলহামদুলিল্লাহ আব্বাও ঠিক আছে বলেন আলহামদুলিল্লাহ আম্মাও ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে বংশ ঠিক জন্ম ঠিক আব্বা ঠিক আম্মা ঠিক এটা কি রাজনীতি আর পলিটিক্সের কারণে এ কি বাংলাদেশের সংবিধানের কারণে এ কি আওয়ামী লীগ আর বিএনপির কর্মসূচির কারণে এ কি আধুনিক সায়েন্স বিজ্ঞানের কারণে তো কিসের কারণে যেহেতু আমাদের বংশ এই কিতাবগুল্লার মাধ্যমে গঠিত দিয়েছে এই দাবি করেছি আমাদের বংশ ঠিক বংশ পবিত্র আমাদের মা বাবার বিবাহ এই কিতাবের আইন হোতাবেক হয়েছে এই জন্য দাবি করেছি আমাদের জন্ম পবিত্র এবং আব্বাও পবিত্র আর পবিত্র এর বাহিরে কোনো ইস্যু কোনো আদর্শ কোন দফা নিয়ে যদি জন্ম লাভ করতেন তাইলে এই পবিত্রতার দাবি করা কি সম্ভব ছিল সম্ভব ছিল আল্লাপাকের শর সেই কোরআনে পাক যার যতদূর মর্যাদা যার যতদূর অধিকার তাকে ততদূর মর্যাদা এবং অধিকার দান করেছে। কাল আপনাদের সামনে বয়ান হতেছিল আল্লাপাক পরিবার বিদার বিশ্বের মহিলাদের অবদান কি রেখেছেন এতে আম্মা জান হজরত হাওয়া আলহ সালামের কথা এসে গেছে পরবর্তীতে ইব্রাহিম আলাহ ইসলামের আম্মা জানের আলোচনা এসেছে ইব্রাহিম আলাহ ইসলামের আম্মা জান যদি নিতান্ত সচেতন হইয়া যদি গোপনীয়তা রক্ষা করে এই ছেলেটির লালন পালন না করতেন তাহলে বিশ্ববাসী কি ইব্রাহিম আলাহ ইসলাম মতো সন্তানটির পেত বাবা তো সম্পূর্ণ বিরোধী বাবা তো জানতে পারি খুন করে তাইলে ইব্রাহিম আলাইকু ইসলামকে আমরা পেয়েছি কি বাবার উসিলা না আম্মা জানের উসিলা পুরুষের উসালায় না মহিলার উসিলা আলহামদুল্লা तब जारजर हुई है तरह हारे तोलम आब्बा इंतकाल जन्म एदिवे फिर आईन कर बसे आजना बसर बनी इसराइल जत ऐले जन्म हो सब भी करते हत्या करते मे सतान जन्म हम তাদেরকে দাসী বানাবার জন্য বাঁচার অধিকার দেওয়া হবে এটা প্রাচীন যুগের কথা নয় এটা বর্তমানেই পরিস্থিতি আমাদের যারা নাকি একটু বিলম্বরে কাজ করে টাকা করে কামাই করিতে যাচ্ছে তারা নিজের স্ত্রীরা শুধু সেজে দিবে মার্কেটের রাস্তাঘাটে ভাবে ঘুরে বেড়ায় আরেক শ্রেণীর মহিলারা তাদের বিহু পরিচালিত হইয়া প্রাচীন দশের দাসের থেকে আরো যে অন্যতম লোহস্যক অত্যাচার অভিযানের ভিতর দেয়া সেই ভিতর দেয়া পরিচালনা করতেছে কি বলেন তাক হসন কি বাজার তাক হসন কি বাজার রোমে আর আমাদের বুজুর্গ মজদুর সাহেব রহমতুল্লাহ বলে চাকচিক্য আর নিজেদের চরিত্রকে এভাবে বিলীন করে দেওয়া হবে মায়া নাও কারু কবে বাহার দিন সাহেবা মার্কেটে সিনেমায় সব জায়গায় ঘুরবে চাকর বাকরের সঙ্গে আর সাহেব গুরুবে গৃহ পরিচালিকা নিয়ে কি বলেন পত্রিকা আসতে থেকে আসতেছে না আপনারা বলবেন যে কোরআন তপসির নিয়ে অবস্থান এটা কি আবার কোরআনে আছে নাকি কোরআনে পাকের তফসিরে এখন বর্তমানে আপনাদের পত্রিকাগুলিতে আছে যে কিতাব তলাবাস করার জন্য সব পাগল কি বলেন কোরআন শহীদ তলাবাত করে আর না করে পত্রিকাতে অবশ্যই তলাবাট করতে হবে এবং হকারকে বলা হয়েছে আমি বাসায় যদি নাও থাকি বা মসজিদ থেকে আসতে দেরি হয় এই শীঘ্র দেখাই দিলাম পত্রিকা এখানে যায় ঢুকাইয়া দেওয়া দেয়া যাতে মসজিদ থেকে আসা কোরআন শরীফ হাতি উঠার আগে পত্রিকা হাতি উঠে যান এবং দশ বারো ফিসটা পত্রিকার তলাবাত করে করে যাতে সময় এখানেই কেটে যায় কোরআনের সঙ্গে জুড়বার যাতে আর সুযোগ না হয় কি বলেন হার হার ফ্যামিলি পুরুষ মহিলা সবাই এই অবস্থায় করা এবং সেই কেতাবগুলি কে খবর কেন জাহিলিয়তের যুগে চিন্তা করে এখন কি জাহিলিয়তের যুগ আমাদের মসজিদে অতিবাহিত হতে চলেছে না একটু আগে ডাক্তার সাহেব বলেছিলেন যে আলু হত্যা থেকে আরম্ভ করে আমার কিছু ভাইরাও হেসেছে আমার কথা আলু হত্যার কথা কিন্তু এখন স্ত্রীরা আলু হত্যা করবে না তারা শুধুমাত্র রোড ঘাটে মাছ করবে আর অন্যের মেয়েরা এটা ঘরে রান্না বান্না করবে দুটা শ্রেণীর সৃষ্টি করা হয়েছে না কি বলে এক শ্রেণীর দাসী হবে আরেক শ্রেণী কি হবে রাস্তাঘাটে চরিত্র বিলীন করবে এবং ঠিক এটা জাহিলতের যুগের চিত্র কোরআন বলেছে কন্যা রোজাল জাহিলতের যুগে এরকম মেয়েরা পুলিশের সঙ্গে সেজে কি করতো কান্দে কান মিলে কি করত কাজকর্ম করত চলাফেরা করত চাকরি বাকরি করত এখন আমার কিছু ভাইদের হয়তো সন্দেহ যে পুজোর কোনো মেয়েদের চাকরি বিরুদ্ধে তো ভিড় করে নাকি না আমি মহিলাদের চাকরি করার পক্ষে কারণ কোরআন শরীফে মহিলার চাকরির কথা আছে হজরত আয়ু আলাইকুমের নাম শুনছেন বড় রুগ্ন অসুস্থ আল্লাহর তরফ থেকে মুসিবতে পড়ে গেছেন সবাই তাকে ছেড়ে চলে গেছে একমাত্র তার পাশে ছিল কে স্ত্রী কি নাম ছিল তার নাম হতো জানা আছে আর হাজরত দিদির রহিমা কি ঘরে ছিলেন না কাজকর্ম করে আইনা স্বামীকে খাওয়াইছেন তাহলে হাজরতলা ইসলামের স্ত্রী যদি কাজকর্ম করি চাকরি করে যদি তার স্বামীকে খাওয়াইতে পারে আপনাদের স্বামীরা স্ত্রীরা পারবে না কেন চাকরির দলিন তো করিফ আছে তবে অবস্থার অপেক্ষা করতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমাকে তুমি প্যারালাইসিসে আক্রান্ত করি চিৎ করে সহায় রাখো আমি যাতে কোনো কাজের উপযুক্ত না থাকি তখন বিবিরোহীমার মতো আপনার দিবির জন্য চাকরি দেওয়া দিয়ে যাবে আপনি চাকরির উপযুক্ত থেকে আপনি গুড় বিরাজ করবেন আর বিদির চাকরি করি আপনাকে খাওয়াবে তাহলে বিবাহের প্রয়োজনটা কিছু কি বলে ইসলামের সব রাস্তা খোলা আছে কিছু সংখ্যক লোক বলে খালি হুজুররা হালাল হালাল হালাল হালাল এসু প্রবাস করি আমাদেরকে খুব সংকীর্ণতা ফেলে দিয়েছে আরে করেন শরীফের ক্ষেত্রে আছে এই খুলনার রাস্তা দেওয়া যায় সু আর কুকুরগুড়ে এগুলি খাওয়া দেওয়া যাচ্ছে আল্লাহ বলতেছেন মানিস্তররা গায়রা ফালা ইসমা দোয়া করেন আল্লাহাক হালাল খাদ্যের অভাব হয়ে ছাগল পাওয়া না যায় না মরার হয়ে যান তখন সেই ব্যক্তি একেবারে অভাব অনাটনে ক্ষুদাক্ত হয়ে মারা গেছে আছে কোন হালালের ব্যবস্থা নাই তার জন্য কুট্টা খাওয়ার কি বলেন আপনারা এখন এই ফটুয়া পর্যন্ত পৌঁছে যান দেখি চান ইসলামের কোনো সংকীর্ণতা নাই খালি পাগলিয়ার লম্বা দামার ওয়াজ করে কিন্তু আপনার মনে করেছেন হুজুরা কাপড়ের দাম বাড়াইতে আছে আর করান শরীফ আজ শরীফের আছে ওরা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যদি নাকি কাপড় বস্ত্র পোশাক না থাকে ইমান সহজেরও নাই এবং মত্তাজও নাই তখন কি নামাজ বাদ দিতে হবে এবং পরিকা বাঁচানো হয়েছে সে সময় কিভাবে নামাজ আদায় করতে হবে কাপড়ের অভাব পড়ে যাক মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক আপনাদের উলুঙ্গতায় পৌঁছে যান তখন ওলা আমাদের কাছে প্রতি একজনরা আছেন বলবে যে পাগলিতে দূরে থাকুক কাপড়েরও কোনো প্রয়োজন কি না আমার সিবি চলে আসো আমরা তোমাদেরকে নামাজ পড়ে দিব যে হুজুরা পাগলির আওয়াজ করে সে হুজুর লেন্কির আওয়াজ করবে কিন্তু অবস্থা আসতে হবে কি বলে চান না জন্ম লাভ করলে মায়ের কলে আসর এখন মাথ পরি যদি খবর আউঠে আয় তাহলে তো ছেলে দবাই করব আল্লাহ তরফ থেকে ওই না আল হা রাব্বু কায়লা উম্মে মৌসা মৌসা আল ইসলামের মায়ের কাছে আল্লাহাক ওই নাজর করেছেন আল্লাহাক ওহী নাজল করছে জানি পুরুষদের উপরে এখন মহিলার উপরে ওহি নাজর করেছে আমি বানাইয়া বলতেছি সজাই বলতেছি রাব্বু কায়লা উম্মে মৌসা মু আল্লাহ ওহি নজর করছেন তাইলে মকানে নবুলত দান করছেন নবলতের ডিউটিয়ের দায়িত্ব বন্ধ করেন নাই আল্লাহাক পুরুষদেরকে যেরকম মর্যাদা দিয়েছেন এরকম ভাবে বিশ্বের কিছু মহিলাদেরকেও মর্যাদা কি দিয়েছেন পুরুষের কাছে যেরকম ওহাই আসছে কিছু পবিত্র আম্মা জানদের কাছেও কি ওই আসছে যেরকম পুরুষের সঙ্গে জিবরাইল আলাম দেখা করছে এরকম কিছু আম্মা জানের সঙ্গে জিবাইলাইসলামও কি করেছেন দেখা করেছেন আছে আম্মা হজরত মরিয়ামের সঙ্গে হজরত জুবরাইল দেখা করছেন তাহলে নবরতের মকান আর মর্যাদা যেমনি পুরুষ লাভ করেছে তেমনি মহিলাও কি করেছে লাভ করেছে তবে ব্যতিক্রম হয়েছে আম্মাজানদেরকে সন্তান জন্মাবার একটা কঠিন দায়িত্ব তাদের উপরে অর্পণ করা হয়েছে এই জন্য নবরতের ডিউটিটা তো এটা কোনো সুখের ডিউটি না এটা তো আর না এটা তো বহুত বড় কঠিন ডিউটি এই জন্য সেই ডিউটি আর জিম্মদারি তাদের উপরে অর্পণ না করে তাদের উপর আল্লাহ তদর্থকে বহু মেহরবানি করা হয়েছে মুসাইল ইসলামের আম্মা চান ওয়াসির আলোকে সন্তানটাকে সিন্ধুকে করে নদীতে কি করলেন ভাসাইয়া পেলেন সন্তান ভেসে ভেসে চলে গেল সেরাওয়ানের রাজঘাটে সেখানে যে এক কোলে উঠলেন মহিলার কোলে আম্মার থেকে আম্মা কি বলেন এদিকে আম্মা পানিতে ভাসাইয়া দিলেন ওইদিকে পালক আম্মা হাজারাতে আসিয়া রাজিউল্লাহ হতে হয় আনহা তাকে কি করলেন চলে নেন এবং ছেলের চেহরার মধ্যে ভাগ্য ছিন্ন আকর্ষণ দেখি দাবি করতে আরম্ভ করেছেন আশা আশা হু অলাদা এই ছেলে আমাদের অনেক উপকার হবে আমি বুঝতে পারতেছি আউ নাত্তা দাহু আমরা যখন নিশন্তান এই ছেলে আমাদের পালক ছেলে হবে এই ছেলে পরবর্তীতে আমাদের স্থলাভিষিক্ত হবে এই ছেলে ফ্রিজ হবে এই ছেলে যুবরাজ হবে এই ছেলে আমাদের ওলি আহাদ হবে পরবর্তীতে ক্ষমতায় এসে আসবে তাহলে এক মহিলা নদীতে ছাড়লেন আরেক মহিলা কোলে তুলে নিলেন ফেরানের কাছে যখন খবর পৌঁছে গেছে তখন হতে পারে না চলে ছেলে শত্রুপক্ষের ছেলে এটি আমার ঘরে পালব कख होती तो खन करूटे आसतेरम्भ कर मानसिकता नहीं छुटे आटना घटे आलोक अलैक महाब्बत नहीं तुमार चोर मध्यम अदरार मायर स्त्रीयार आकर्षण रखे नबीर चेहरा तो बोले जे युगे जाते आल्ला नगव दान कर सूपुरुष के अल्लाह नगर दान कर पुरुष के अल्लाह नगव दान की करें ना युगर श्रेष्ठ आकर्षण और सुंदर व्यक्ति के अल्लाह नगवद दान काले कुशरी नम्बर चेहरा वाले लोक के अल्लाह नगुरान की नाई फिर गुसा आल इम स्त्री और चेहरा देखा खुन टून आईन टन सब किस गुले गुले कले चुमकते आरम्भ कर माया फिर आम्भ कर সেখান থেকে একটু চিন্তা করেন না সরদারে দু জাহান সর্বশ্রেষ্ঠ নবীর চেহারাটা কিরকম ছিলাম কোন চোখ আপনার মতে হবি রসুল্লাহ এরকম চেহারা দর্শন কি করেন কালাম সালেদিন আপনার থেকে আকর্ষণীয় সুন্দর সন্তান দুনিয়াতে কোনো মা প্রস করেনি কলিতা মোবার করলে আল্লাহ আপনাকে সমস্ত আয়বার ত্রুতির থেকে মুক্ত মেখুত পায়দা করেছেন কাহ না কাকাদ আল্লাহ গমন চেয়েছে আপনারও গমন কামনা ছিল সেভাবেই আপনি কি কিনেছেন পায়দা হয়েছে মা ভগত ইমরা তো নদী কত পুরেন শ্রী আসে দুই নবীর স্ত্রী জহঙ্গন হমরা লুহেন و ইমরা ল লুত আলাইকুামের স্ত্রী এবং নু হালাইকুল্লামের স্ত্রী এই দুইজন যাহার নামে কি যাই কিন্তু তাদের কারণ কি ত্রুটি চরিত্র ত্রুটি হুজুর মা আদম থেকে হুজুর পর্যন্ত কোন প্যগম্বরের স্ত্রী চরিত্রহীন কি ছিলেন না কারণ স্ত্রী চরিত্রহীন হওয়া স্বামী কাপুরুষ হওয়ার কাপুরুষ নামে গেলে স্ত্রীর চরিত্রহীন কেন হবে কিন্তু কোন কাপুরুষকে যে আল্লাহ নগদ দেন নাই এটা সবচেয়ে বড় দলিল হল কোন প্যাগাম্বরের স্ত্রী কি করেন নাই চরিত্রহীন কি ছিলেন স্বামীকে স্ত্রী আর সুন্দর দেখায় যদি কি স্ত্রী তৃপ্ত হয় পর পুরুষকে কি সুন্দর দেখাবার তার তার কোন প্রয়োজন থাকে আর যে মহিলা তার সুন্দর তার আকর্ষণ আপন স্বামীকে দেখা যায় তৃপ্ত হতে পারে না সেই সকালবেলা উঠে সেজে গুজে সেই রাস্তাঘাটে অন্যান্য পুরুষকে আকৃষ্ট করার জন্য কি করে চিন্তা ভাবনা করে এতে সাব্যস্ত যে মহিলা কর তার স্ত্রী আর সুন্দর দেখাবার পগলিনিসাবে সাব্যস্ত হয় তার স্বামী সম্পূর্ণ কুরুষ কি বলেন আপনারা কি বলেন কারণ স্বামী যদি কাপুরুষ না হয় তাহলে অন্য পুরুষকে সে সুন্দর দেখাবার প্রয়োজনই কেন নিজের স্বামীকে সুন্দর দেখা যদি সে তৃপ্ত হয়ে যায় তাহলে পর পুরুষকে সুন্দর দেখাবারকে আর প্রয়োজন থাকে তাহলে পর পুরুষকে যখনই স্ত্রী আর সুন্দর দেখাবার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে তখনই সে বুঝতে হবে যে তার পারিবারিক জিন্দিগি তোর আছে তার স্বামী কাপুরুষ তাকে স্ত্রী সুন্দর দেখায় সে তৃপ্ত হতে কি পারেনি কথাটা বুঝে আসি কিন্তু আপনারা মাথায় মাথা নিচে করে চিন্তা করেন আলহামদুলিল্লাহ মনসা আলকুল হলেন মহিলার সহযোগিতা কি বলেন আমি ঘটনা তো বলে আমি শুধু ধারাবাহিক কথা বলে যাচ্ছি তারপরে তিনি আপনার কোলে আসলেন এবং তাও তার ভোনের মাধ্যমে কি হলো হল প্রদর্শন করা হলো। ভোনও মহিলা মাও মহিলা আজকে আসিয়াও কি মহিলা তাহলে মনসা আলহী ইসলামের বিকাশের সেই ভিত্তি স্থাপন হয়েছে কি পুরুষের মারফতে না মহিলার মারফত আলহামদুলিল্লাহ এরপরে যখন তিনি নির্বাসনে গেলেন তিনি কি করবেন নির্বাচনে চলে গেলেন কোথায় নাবি আনে সেখানে তিনি অসহায় অবস্থায় ছিলেন এদিকে হোক সাহেব আলাদুসাল সুর মতে তারাই এক মেয়ে প্রস্তাব করল যে এই লোকটাকে আমাদের কাজের উপরে নিয়োগ করলে খুব হবে ভালো হবে লোকটা কাজই যেন আমি লোকটা সত্যিও আছে এবং সচেতন আছে এই জন্য তাকে নিয়োগ করবে কি হবে ভালো হবে মেয়ের কে তো রিপোর্ট করলাই আব্বা যান্তা তোদের বিবাহ গেছে কারণ এটা একটা লজ্জার কথা এখানে তোকেই গিয়ে দিবে এটা কি বলেন যখন রিপোর্ট পেলাম তোদের কাছে অভিযান আমি শক্তিও আছে এবং আমান গান কি আছে তাহলে প্রবের দুই বেটির এক বেটিকে তোদের রিপোর্টের উপরে আমি সিদ্ধান্ত করলাম দিয়ে দেব কি বলেন তাহলে তিনি যে স্থান পেলেন সর্বাত্মার বাড়িতে তারপরে আসেন ইঞ্জিল কিতাব কার উপরে নাগর হয়েছে তাকে তো আবার দুটো পাঠালি নেই আব্বার মাধ্যম ছাড়া কি বলেন সেখানে আম্মা ছাড়া তো কেউ নাই যখন নাকি তার আম্মা মাতৃ গর্ব ছিল তখন নানাও তো নাই নানাও তো না কি নাই বাতনি তাই আন্না নিহত করতেছেন আমার গর্বের যে সন্তান রয়েছে তার বাবা তো আর নাই এই সন্তানটিকে আমি আপনার রাস্তায় রক্ষ করিয়া দিলাম সন্তানটি যখন জন্ম হইলছে সন্তান তো মেরি মেয়ে সন্তানটিস করলেন আয়বার এ লাগে নিয়ত করেছিলাম বড় পাকাপ্ত সন্তানটি জন্ম হলে তোমার রাস্তা থেকে রক্ষ করিয়া দিব কিন্তু সন্তান কত জন্ম হয়ে গেছে কি বলো দুর্বলতার সহিত আল্লাহ পরে আরাধনা করতেছে আল্লাহ কাকার দেওয়ার বলেন তুমি নিরাশ করো না বলাই ইন্সান তুমি যে মেয়ে প্রসব করেছ তার সঙ্গে যুগের কোন পুরুষ তুলনা করতে কি পারবে না দেখলেন আল্লাহ নিয়ে কত বড় মার্জা দেবো বলাই কাল ইনসান এই মেয়ের মধ্যে যুগের পুরুষরা পোস্ত কি পারবেন এবং মেয়ে সন্তান জন্ম হলে আরো একটি সে একটা বোঝা হইল এখানে ঘটনা ব্যতিক্রম এখন জেরুজাল এরুসলাম নাগরীতে মোটামুটি মারামারি হানাহানির সৃষ্টি হয়ে যেতেছে যে হালদাচের মরিয়মকে সবাই দাবি ইমাম তাদের মেয়ে আমি দালন দল করি শেষ পর্যন্ত লঠারি দিতে বাধ্য হয়েছে লঠারিতে লালন পালনের দায়িত্ব ছিল হাজর আলহালামের খালা যান মায়ের পরে পালিবার জিম্মদারি পাবেকে নামিদা খালা মহিলাকে প্রাদন্য দেওয়া হয়েছে এখন খাওয়া দাওয়া উপস্থিত হয়ে যায় এদিকে হাজরতে মরিয়মের সামনে দেখা যেতেছে বে ফল ফলাধি তার চেয়ে উন্নত মানের খাওয়া দাওয়া সেখানে সমারোহ উপস্থিত জাকারিয়া জিজ্ঞাসা করতে থাকে মারিয়াম তোর খাবার জিম্মাদার তো আমি এখন তোর কাছে এই সমস্ত কলকলা দি বেমৌসুমি খাদ্য কোথার থেকে আসতেছে মারিয়াম আলহিসাম কি জবাব দেন্লা আমার আম্মা জান তো আপনার নামে নিয়ত করে নাই যে আমার সন্তান জানলে আমি জকারিয়ার নামে নিয়োগ করলাম कान नाम करसेटी प्रजोजना परेशना अल आरोव एंटरप्राइज हाट हजारी चट्टग्राम